بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي ميديا আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল নিয়তকে নবায়ন করুন अंतर के परशुद्ध कर नबायन करुतपूर्ण चाहे आज के विषय आलोचना कर चेष्ट कर इनशा अल्लाह सत्यनिष्ठ दिन प्रति मानुष के सकल विषय और अवस्थाय उत्तम चरित्र बेपारे उद्बुध कर मंद चरित्र थतर्क करते विचारक रही आदब मुफ्ती फतुआ जिज्ञासागार आदब इत्यादि सूतरा हे अल्लाहर पथे मुजाहिद विशेष किस उत्तम स्वभा ও গ্রহণ করতে হবে যা অন্যর চেয়ে আপনার নিকট বেশি কাম্য কারণ আপনি এক মহান ইবাদতে লিপ্ত রয়েছেন গোটা উম্মার চিন্তা বহন করছেন আর অন্যদের প্রতি যেভাবে দৃষ্টি দেওয়া হয় আপনার প্রতি সেভাবে দৃষ্টি দেওয়া হয় না তাই আপনাকে প্রতিটি বিষয়ে সকলের জন্য আদর্শ হতে হবে তাই আমরা আপনার কিছু ভাই যারা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এ ধারাবাহিক পর্ব গুরুত্বপূর্ণ এমন কিছু উত্তম চরিত্রের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। যা শোভা গ্রহণ করা আপনার জন্য কল্যাণকর হবে এবং আপনাকে এমন কিছু মন্দ আচরণ থেকে সতর্ক করব যা বর্তমানে মুজাহিদদের সারিতে বিদ্যমান আর কোন জিহাদের ময়দানি কখনোই তা থেকে মুক্ত ছিল না কিন্তু একজন মুজাহিদ হিসাবে তা আপনার উপযোগী নয় যাতে করে আপনি যথাসম্ভব সংশোধন করতে পারেন এবং যা থেকে সতর্ক হওয়া আবশ্যক তা থেকে সতর্ক হতে পারেন যেন আপনি আপনার রবকে সন্তুষ্ট করতে পারেন অতপর যেন আপনি আপনার ইসলামী খিলাফ আর সম্মান রক্ষা করতে পারেন যার প্রতিনিধিত্ব আপনি করছেন হে ভাই সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আদব আপনাকে গ্রহণ করতে হবে তা হল জেহাদের ক্ষেত্রে নিয়তকে আল্লাহর জন্য খালেস করা ও একমাত্র আল্লাহ সন্তুষ্টি কামনা করা প্রতিষ্ঠা করা জুলুম প্রতিহত করা বন্দীদের মুক্ত করা দিনের মর্যাদা রক্ষা করা সাহা দাহ অর্জন করা ইত্যাদি এক নিয়ত ঠিক তেমনি ভাবে মুজাহিদদের এখলাস ভঙ্গ হয়ে যাবে সে রিয়ার অতল অ নিক্ষিপ্ত হবে যদি তার নিয়ত ভিন্ন হয় যেমন অহংকার বা নেতৃত্ব পদ ইত্যাদি মন্দ নিয়ত সমূহ আমরা ব্যাপারে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি শহীহাইনে অর্থাৎ ও মুসলিমে আবু মহসা আজ রাজুহান থেকে বর্ণিত गुण रास्त जेहद कर बुलंद करार्जन लड़ाई कर जेहद कर लड़ाई करणन লোকটি আল্লাহর রসুল সাল আল্লামকে জিজ্ঞাসা করল যে আল্লাহর রাস্তায় লড়াই করার অর্থ কি কারণ আমাদের কেউ তো ক্রোধ বশত লড়াই করে এবং অহমিকা বসত লড়াই করে তখন তিনি বললেন যে আল্লাহর কালিমা বলুন্দ করার জন্য লড়াই করে সেই আল্লাহর রাস্তায় রয়েছে হে প্রিয় দিনী ভাই জেনে দেখুন আল্লাহর রাস্তায় জেহাদের মাঝে নিয়ত খালেজ করার উত্তম পরিণতি ও ফলাফল অগণিত ও অপরিসীম نیچے تی اللہ خالص ہے তাদেরকে তো আদেশ করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে অবস্থায় দিনকে জন্য করতে। আবু থেকে তিনি বলেন একজন লোক আল্লাহর রসুল সাল্লাসাল্লামের কাছে এসে বলল বলুন তো একজন লোক সুনাম ও প্রতিদান উভয়ের আশাই যুদ্ধে বের হয়েছে সে কি পাবে তিনি বললেন সে কিছুই পাবে না তখন লোকটি পুনরায় তিন বার তাকে জিজ্ঞাসা করল পাবে না সে পাবে না সে কিছুই পাবে না অতগর তিনি বললেন আল্লাহ সেই আমলি কবুল করেন যা তার জন্য খালেজ হয় ও তার দ্বারা তা সন্তুষ্টি কামনা করা হয় আবু দাউদ ও নাসাই বর্ণনা করেছেন হাদিসটি হাদিসটি হাসান সাহেব ইমাম ইবনুল কয়িম রহিমাহুল্লা বলেন আমল চার প্রকার এক প্রকার আমল গ্রহণযোগ্য আর বাকি তিন প্রকার আমলই প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য আমল হলো যা একমাত্র আল্লাহর জন্য খালেস হয় ও সুন অনুযায়ী হয় আর প্রত্যাখ্যাত আমল হলো যার মাঝে এই দুটি গুণের একটি থাকে না কিংবা কোনটি থাকে না দুই তৌফিক ও সৎপ্রাপ্ত হওয়া করবে আমার পথে আমি তাদেরকে অবশ্যই পথ প্রদর্শন করব অর্থাৎ হৃদায়ত প্রদান করব নিসন্দেহে আল্লাহ সুবাহানদের সঙ্গেই রয়েছেন তো আয়াতে প্রথমত জেহাদের পথ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ যারা করবে আমার পথে। আল্লাহ শুধু এই কথা বলেননি যারা জেহাদ করবে বরং যে প্রচেষ্টার মাধ্যমে আসবে তার বর্ণনা আল্লাহ সুবাহ এভাবে দিয়েছেন যে আমার পথে জেহাদ করা আমার পথে আল্লাহ বলেছেন আমার পথে অর্থাৎ তা হচ্ছে তার জন্য খা প্রচেষ্টা এই প্রবেশ করা আল্লাহ বলছেন অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক আজাব আস্বাদন করবে অর্থাৎ যারা জাহান্নামী এদেরকে আল্লাহ করবে এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ বলছেন কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা নয় অর্থাৎ আল্লাহর একনিষ্ঠ বান্দাদেরকে আজাব থেকে রক্ষা করা হবে নির্ধারিত ফল মূল আর তারা হবে অত্যন্ত সম্মানিত তারা থাকবে নিয়ামতি পরিপূর্ণ জান্নাত আল্লাহ সুবাহ স্পষ্ট করে দিয়েছেন করবেন আর যারা মুখলিশ নয় এদেরকে আল্লাহ কিভাবে আল আল লইনা অর্থাৎ শব্দে লামে জবর দিয়ে পড়তেন যার অর্থ যাদেরকে আল্লাহ তার আনুগত্য ও তাওহের জন্য খালেজ করেছেন আর পড়তেন অর্থাৎ দিয়ে পড়তেন যার অর্থ যারা আল্লাহর জন্য ইবাদত কে খালেজ করেছে বলেন এবং তাদের সকলকে পদ করব তবে তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দাদের ব্যতীত আল্লাহ সুবাহ অন্ন আয়তে ইউসুফ আলাই ইসলাম সম্পর্কে বলছেন এমনি ভাবে যাতে আমি প্রতিহত করতে পারি তার থেকে মন্দ ও অশ্লীলতাকে নিশ্চয়ই সে আমার একনিষ্ঠ কৃত বান্দাদের অন্তর্ভুক্ত ছিল পাঁচ সাহায্য ও ক্ষমতা প্রদানের কারণ বর্ণনা করেছেন আর তার মূল অর্থ সহিজির বলেন এর অর্থ হলো दंडईमान क्रोसार जो सहाजे कर আপনারা ইখলাস কে আঁকড়ে ধরুন আপনি হয়তো আশ্চর্য হবেন যদি জানেন যে আল্লাহ সুবাহের মাধ্যমে মুশরিক সাহায্য করেন যদি সে সামান্য এখলাস অবলম্বন করে অথচ সে মুশরিক ব্যাপারে আপনার কি ধারণা বলেন অর্থাৎ যখন বেষ্টন করে তাদেরকে মেঘের মতো ঢেউ তখন তারা আল্লাহকে ডাকে দিনকে তারই জন্য খালেজ করে অতপর যখন তিনি তাদেরকে মুক্তি দিয়ে পৌঁছে দেন তীরে তখন তাদের কেউ কেউ মধ্যপথ অবলম্বী হয় আর আমার নিদর্শন সমূহ অস্বীকার করে শুধুমাত্র বিশ্বাসঘাতক ও কাফের রাই সুতরাং হে আল্লাহর রাস্তায় লড়াই লিপ্ত যুদ্ধাগণ হে রিবাত রিবাতরত মুজাহিদগণ হে আল্লাহর রাস্তায় রিবাতরত মোরাবিদ গণ হে খিলাফা সৈনিকগণ শুদ্ধ করার ব্যাপারে আল্লাহকে স্মরণ করুন কারণ তাতেই রয়েছে আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন মুমিনদের প্রতি যখন তারা বাই আয়া দিয়েছেন আপনাকে বৃক্ষের নিচে তখন তিনি জেনে নিলেন তাদের অন্তরে যা আছে তাই তাদের উপর সাকি না করলেন ও দান করলেন তাদের কি নিকটবর্তী বিজয় ইমাম তাবাই রহমুল্লাহ তার তাফসির গ্রন্থে বলেন আল্লাহর এই কথাটা যে তখন তিনি জেনে নিলেন তাদের অন্তরে যা আছে অর্থাৎ আল্লাহ তারা বলছেন হে মুহাম্মদ যখন আপনার মমিন সাথীবর্গ বৃক্ষের নিচে আপনার নিকট নিয়েছেন তাদের আপনার সাথে ধৈর্য ইচ্ছা তিনি বলেন তাই তিনি অর্থাৎ আল্লাহ সুবাহ তাদের প্রতি অবতীর্ণ করলেন প্রশান্তি আল্লাহ তাদেরকে যে সত্যের পদ করেছেন এই কারণে এবং আল্লাহ তাদেরকে উত্তম দূরদর্শিতা ও তাদের দিনের উপর অবিচলতা দিয়েছিলেন তা শুধুমাত্র এই কারণে আল্লাহ এই কথাটা অর্থাৎ যখন তিনি জেনে নিলেন তাদের অন্তরে যা আছে অর্থাৎ এখলাস উনি বলছেন এখানে আল্লাহ এই কথা সুবাহকে বোঝানো এখলাস কে বুঝাতে চেয়েছেন এই আয়াত প্রমাণ যে আল্লাহ সুবাহ আখেরাতের প্রতিদান ছাড়াও জিহাদের ক্ষেত্রে মুখলিস বিজয় ইবাদ আমাদেরকে কথা ও কাজে দান করুন আলমিনা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারা সহাবের অংশীদার হন ندع ساكم الله خيرا